আলহামদুলিল্লাহ রবিলমিন ওলা কাতুল নবীন মোহাম্মী সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমরা একটা ধারাবাহিক আলোচনা করছি জামিল আলুমুল হেকাম থেকে রসুল্লাহ স্লাসক হাদিস থেকে ইমাবিম রাজাব আল হামবালির সংকলন থেকে আজকে একটা হাজির আমরা পেশ করছি আনাসলাদি আল্লাহ তাল আহু বলেন যে রসুল্লাহ সাল করেছেন তোমরা ততক্ষণ ভালো ইমাদদার হবে না যতক্ষণ না নিজের জন্য যেটা পছন্দ করো সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ না করো তোমার জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো এরকম যদি করো তাহলে তোমরা ভালো ইমাদার হতে পারলে আমাদের জীবনের মধ্যে স্বার্থপরতা আত্মপূজা নিজের পছন্দ নিজেকে অগ্রাধিকার দেওয়া এটা আমাদের নেচারের মধ্যে আছে মানুষের নেচারের মধ্যে লোভ লালসা আছে মানুষের ন্যাচারের মধ্যে নিষ্কেন্দ্রিক হওয়ার প্রবণতা আছে স্যাক্রিফাইস ট্যান্ডেন্সি না করার প্রবণতা আছে এগুলো সমস্ত হিউম্যান উইকনেস আছে আমাদের মধ্যে এইগুলোকে কমিয়ে কমিয়ে কমিয়ে কমিয়ে কিভাবে আমরা বড় দিলের অধিকারী হব বড়ো আত্মার অধিকারী হব একজন ভালো মানুষ হব এগুলোর জন্যই তো ইসলাম এসেছে মেমা দেওতাম ভালো চরিত্র কিভাবে আমরা অর্জন করব এগুলো শিখানোর জন্যই আল্লাহ তালা দিন ইসলাম দিয়ে রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সঙ্গে পাঠিয়েছেন এবং তিনি তার সেটা জ্বলন্ত উদাহরণ ছিলেন নিজেকে অগ্রাধিকার না দিয়ে কীভাবে আরেকজনকে অগ্রাধিকার দেওয়া যায় খেতে বসলে চারজন পাঁচজন খেতে বসেছি ভালো টুকরাটা গোষ্ঠের মুরগির মাছের সবার নজরে পড়ে সবারই ওটা ভালো লাগে এবং আমি প্রথমেই ওটা নেওয়া শুরু করে যা নিয়ে ফেললাম বাকিদেরও তো তাই মনে চায় এই স্বার্থপরতা অথবা নিজেকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতাটা ইসলাম পছন্দ করে না ইসলাম পছন্দ করে স্যাক্রিফাইস আরেকজনকে অগ্রাধিকার দেওয়া ওয়াই সিরুনা আল আনফুসিহিম আলাউ কানিহিম খাসা আসা তারা নিজেদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দেয় যদিও তাদের নিজেদের খুব প্রয়োজন তাদের তারা নিজেরা খুবই আগ্রহী বিষয়টার ব্যাপারে এরপরে অন্যকে অগ্রাধিকার দেয় এই যে স্যাক্রিফাইস করা এটা বিশাল কোরবানি এই কোরবানিকে আল্লাহ তালা পছন্দ করেন রাসুল উল্লাহ সাল্লাম সাহাব একরামকে সেভাবে ট্রেনিং দিয়েছেন তার দিয়েছেন কিভাবে নিজের প্রয়োজনকে কোরবানি করে আরেকজনের প্রয়োজন পূরণ যায় কীভাবে নিজেরটাকে নিজে সবর করে আরেকজনকে অফার করা যায় তিনি ট্রেনিং দিয়েছেন নিজে আমল করেছেন তিনি খেতে বসছিলেন ওনার পাশে একটি বালকও একই প্লেটে খেতে বসেছিল বালক মানুষ সে হাত এদিকে সেদিকে দিয়ে বড় প্লেটে আরবরা যখন খেতেন তখন একই প্লেটে হোল ফ্যামিলি খেতে বসতেন ফ্যামিলি সাইজ প্লেট তিনজন পাঁচজন সাতজন দশজন যা আছে ফ্যামিলি মেম্বার সবাই একই প্লেটে খেতেন এখন সে সবার সঙ্গে খেতে বসে হাতটা ওদিকে ওদিকে দেয় কোথায় ভালোটা আছে ওটা নেওয়ার জন্যে রসৌল্লা সাল্লা তাকে শিখালেন ইয়া গোলাম সাম্মিল্লাহ অকুল মাই আলিক হে বৎস বিশ মিল্লা খাও আর তোমার সামনে যা আছে সেটা খাও অন্যখান থেকে ভালোটা বেছে নিয়ও না তিনি সাহাবাইকরামকে ট্রেনিং দিয়েছেন ওই সাহাবির ঘটনা আপনারা জানেন রসৌল্লাহ সাল্লামের কাছে রাত্রে মেহমান আসলো বললেন ইয়া রসলাল্লাহ আমি বাড়িতে এসেছি খুব খুঁজার্থ আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেবেন তিনি চলে গেলেন তার নিজের ঘরে বিবীদেরকে জিজ্ঞেস করলেন এক এক করে কারো ঘরে দেওয়ার মতো কোনো খাবার নেই এমন নয় যে মেহমানের খাবার নেই নিজেদের খাবার নেই মেহমানের খাবার থাকলে অবশ্যই ওনারা স্যাক্রিফাইস করে দিয়ে দেবেন ঘরে চলে আসলেন এসে বললেন যে কেউ আসো মেহমানকে নিয়ে মেহমানদারি করতে কোনো সাহাবির ঘরেই খাবার নেই যাকে এক সাহাবি সাহস করে ফেলেন আনাই আর আসলামই নিয়ে যাব তিনি ঘরে নিয়ে গেলেন সবাইকে তার নিজের পরিবার তখন খায় নি খাইনি খায়নি বললেন আল্লাহ নবীন মেহমান নিয়ে এসেছি খাবার ইন্টেতাম করো তিনি বললেন কোথেকে করব স্ত্রী বললেন যে মাত্র বাচ্চাদের খাবার আছে। আপনার আবারও তো খাবার নেই তিনি বললেন কিছুই করার নাই নিয়ে এসছি মেহমান বাচ্চাকে একটু সময় কাটাই ঘুম পাড়াইয়ে দাও আমরা খাইতে বসবো ওই সামান্য খাবার যেটা আছে মেহমান মনে করবে তিনও জনই কিসি কুশি করে খাচ্ছি চট হাতের ধাক্কা লেগে নিবেই দেবে আমি আর মেহমান খাবেন আমরা হাতে একটু নাড়াচাড়া করবো এই হলো স্যাক্রিফাইস মেহমান খেলেন আর মনে করছেন তারাও খাচ্ছে তারা তো খেলেন না খেতে খেতে মোটামুটি মেহমানের হয়ে গেছে খাবারও শেষ আর তারা নিজেরা দুজনে উপস শুয়ে থাকলেন বাচ্চাটাও শুয়ে ঘুমালো পরের দিন সকালে যখন রসুল্লাহ সাল্লাহ সামসাকে দেখা হলো তিনি খুশি হয়ে গেলেন সাহাবিদ আমল দেখে ত্যাগ দেখে স্যাক্রিফাইস দেখে বললেন আল্লাহ তালা আমাকে খবর দিয়ে ফেলেছেন তুমি কী কাণ্ডটা করেছো রাত্রে কত বড়ো কাজ করেছ এভাবে আল্লাহ তালা সন্তোষী অর্জন করে মানুষ তাদের খোঁজা লেগেছে তাদেরও খাবার মনে চাচ্ছিল খাবার সামনে নাড়াচাড়া করা আর খাবো না জন্য খায় এই খাবার ব্যাপারেই তো ফেল করে ফেলি কিভাবে পাস করে ফেলেছেন সাহাবাইকেরাম তো কাজেই আমার ভাইয়ের জন্য পছন্দ করতে হবে তার জন্য আমি চিন্তা করব যখন আমার জন্য চিন্তা করি আমার কাছে যেটা ভালো লাগে অনেকের কাছেই সেটা ভালো লাগে আমি শুধু আমার ভালো লাগাটাকেই কনসিডার করলে হবে না রসুল্লাহ সাল্লা আসলাম সাদ করেছেন আহব আলী আসেকা মাতুহেবালী নফসিকা তখন মমিন তোমার ভাইয়ের জন্য সেই জিনিসকে পছন্দ করো যে জিনিস তোমার নিজের জন্য পছন্দ করো তাহলে তুমি মমিন হয়ে যাবে রসুল্লাহ সাল আলি আসালাম সাহাবি আবুদরকে পছন্দ করতেন এবং তিনি তার কল্যাণ কামনা করতেন তিনি একবার আবুদার রাজি আল্লাহ আনুকে নসিহা করলেন আবুদর তুমি কখনো ইমারতের দায়িত্ব নিও না তোমাকে কেউ আমির বানাতে চাইলে এটা নিও না তোমার কিছু দুর্বলতা আছে এগুলো করার জন্য কিছু আর শক্ত হওয়া লাগে তুমি এটা দায়িত্ব নিয় না এটা তোমার জন্য বড়ো পরীক্ষার বিষয় হয়ে যাবে নিষেধ করেছেন কেন করেছেন তিনি পছন্দ করেন কল্যাণ কামনা করেন আবু দ্বার রাজি আল্লাহ তিনি চান যে আবু দ্বারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বলতা দেখিয়ে গুনা কামাই করে কারোর উপরে দুলুম করে তিনি জাহান্নামে জ্বলুন এটা তিনি চান না এই জন্য তিনি তাকে এই নসিহা করেছেন আমরাও যদি মনে করি কারো কোনো ক্ষতি হয়ে যাচ্ছে দুনিয়া এবং আখেরাতের আমি যেমন আমার দুনিয়া এবং আখেরাতের ক্ষতি করতে নিজের জন্য আলো চিন্তা করতে পারি না আরেকজনের জন্য আমরা চিন্তা করতে পারি না তাদেরকেও আমরা সতর্ক করতে হবে তাদেরকে আমরা গাইড করতে হবে নিজের জন্য ক্ষতি যেভাবে কষ্টকর মেনে নেওয়া যায় না আরেকজনের জন্য ক্ষতিটাও সেভাবে কষ্টকর মনে করতে হবে মেনে নেওয়া ঠিক নয় তাদেরকে রক্ষা করার জন্য নসিহা করতে হবে মুসলিম সমাজের মুসলমানদের পারস্পরিক সম্পর্কর ক্ষেত্রে এইরকম একটা হৃদতার সম্পর্ক থাকতে হবে একটা আন্তরিক সম্পর্ক থাকতে হবে রাসুল্লাহ সাল্লাম বললেন মুসলমানদের একে অপরকে ভালোবাসার মুসলমানদের পারস্পরিক ভালোবাসার সম্পর্কটা এমন হবে যে তারা একে অপরের ব্যাপারে সব সবসময় সমবেদনা জানাবে দুঃখে দুঃখী হবে সুখে সুখী হবে কোনো সময় যদি মুসলমান সম্প্রদায়ের নিজেদের মুসলিম কমিউনিটির কোনো একজনের কষ্ট হয়ে যায় তাহলে তার সঙ্গ দেবে সে তাকে শান্তি দেওয়ার জন্য তার কষ্ট দূর করার জন্য সে তার প্রতি সমবেদনা প্রকাশ করবে শুধু মুখে নয় কিভাবে তাকে হেল্প করা যায় চিন্তা করবে তার একজাম্পল তিনি দিলেন হাদিসী কাল জাসাদেদ তাদের অবস্থা হচ্ছে মুসলমানদের একটা শরীরের মতো একটা শরীরে যদি ঈদাস্তাকামিনু অদুন শরীরের একটা কোন একটা অঙ্গ যদি কোনো ব্যথা থাকে কোন ইঞ্জুরি থাকে কোনো আঘাত লেগে যায় আপনার একটা আঙুলে আঘাত লেগেছে একটা আঙ্গুল পোড়া গেছে তাহলে সারা রাত এই আঙ্গুলটা পোড়ার ব্যথা থাকবে আর এই ব্যথায় কী হবে শুধু আঙুলটা সারা রাত্রে কষ্ট পাবে না গোটা শরীরের সমস্ত অঙ্গ কষ্ট পাবে তার কারণ হবে এই বা তার সুরত হবে এই এই যে লোকটি সারা রাত্রে ঘুমাতে পারবে না হোম্মা এসে যাবে জ্বর এসে যাবে সারা শরীরে ব্যথা অনুভব করবে তার গোটা বডি ঘুমাতে পারবে না তাহলে ওই একটা আঙ্গুলের সঙ্গে যেখানে ব্যথা ছিল এই ব্যথার কারণে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার সঙ্গে সায় দিয়েছে সাড়া দিয়েছে সমবেদনা জ্ঞাপন করেছে এটা তিনি এক্সাম্পল দিয়ে বোঝালেন যে মুসলিম কমিউনিটিতে যদি একজন ভাই একজন বোন তার ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে কেউ অসুস্থ হয়ে কাতড়ায় কেউ নাই তাকে দেখাশোনা করার কেউ নাই তাকে সাহায্য করার বাকিরা সবাই নিশ্চিন্তে ঘুমায় এটা মুসলমানদের ইজতেমায়ী অবস্থা হতে পারে না কোন মুসলিম এটা করতে পারে না একজনের পাশে না খেয়ে চিৎকার করে অসহায় মতো ডাকছে কেউ তাকে দেয় না সাহায্য করে না খাবার দেয় না আর বাকিরা প্যাট ভরে খেয়ে ঘুমিয়ে নিচ্ছে এটা মুসলিম সমাজের কোন চিত্র হতে পারে না রসুল্লাহ সাল আলহিসাল্লাম এই শরীরের একজাম্পলটা দিয়ে গোটা মুসলিম উম্মাকে কমপক্ষে আমার আওতায় আমার এরিয়ায় আমার নজরের ভিতরে যারা আছে। তারা সবাই আমরা তারা বসবাস করি একটা বডির মতো মনে করলেন আমাদের একজনের কষ্ট হয়ে গেলে সবার মনে কষ্ট এসে যাবে সবাই চিন্তা করবেন কি করে এই বেতার কষ্ট দূর করা যায় দর্শক মণ্ডলী আমরা এখন একটা বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে ইনশাল্লাহ বিষয়টির আলোচনা কন্টিনিউ করবে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করার জন্যে জজাকমুল্লা তালাকুল খের আসালামুক রহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম ওর আমি মোহাম্মদ মদানী আর আপনারা দেখছেন বাংলা ডায়ল ডিস্ট্রিটলিনেটকনসেপন get enlightened witness dr. Zakir Naik in a battle of words dekhun shammukh shamore aaj raat not ae pa puno shamprachar shakal shane dosh tae bangladeeshe <laughs> peace tv banglade nubiji muhammad sallallahu alayhi wa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 ইমানীমদুল্লাহ বিনসেন কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করেছিলাম।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 মানুষকে ঠকানো প্রতারণার প্রশ্নই আসে না এভাবেই রসুল উল্লাহ সাল্লা সাল্লাম মুহম্মদকে ট্রেনিং দিয়েছেন সাহাবাইকরাম তার এক্সাম্পল ছিলেন পরবর্তী জেনারেশনে ফলো করেছেন সেভাবে মোহাম্মদ ইবনুল ওয়াসে রহমাহুল্লা একজন অত্যন্ত দিনদার আহলু আলিম ব্যক্তিত্ব ছিলেন তিনি একদিন তার গাধাটা বিক্রি করতে বাজারে নিয়ে গেলেন হয়তোবা গাধাটা বুড়ো হয়ে গেছে বাইকটি স্লো তিনি একটু ভালো একটা গাধা কিনবেন হয়তোবা এটা ওনার আর পোষাচ্ছে না ভালো লাগছে না সে ক্রেতা এসে জিজ্ঞেস করলো গাধাটা বিক্রি করেন আপনি বলেন তো সত্যি করে এটা কি যদি আপনার জন্য আপনি কিনতেন এরকম একটা গাধা কিনবেন এটা আপনার জন্য আপনি পছন্দ করেন এই গাধাটা আপনার জন্য আপনি কি পছন্দ করবেন এরকম একটা গাধা কিনতে তখন তিনি বললেন যদি আমি আমার জন্য কেনা এরকম পছন্দ করি তাহলে এটা বিক্রি করবো কেন তার অর্থ হলো যে নিশ্চয়ই গাধাটার মধ্যে আমি কোনো কারণে আনহ্যাপি আছি আমি এর চেয়ে ভালো গাধা চাই বিধায়িত এটা বিক্রি করছি তিনি সত্যকে আড়াল করলেন না এবং ওই ভাই ঠিক প্রশ্ন করেছেন তিনি ঠিক মতোই উত্তর দিয়েছেন আমরা যখন গাড়ি বিক্রি করতে যাই গাড়ি কিনতে যাই বা যে কোনো কিছু এরকম বেচা কেনা করে যিনি বিক্রেতা অথবা ব্যবসায়ী তিনি বলেন যে এটার কত যে গুণ আর ফজিলতা সে গাইতে গাইতে শেষ করে ফেলেন কোনো অসুবিধা নেই তারপরে দেখা গেল যে গাড়িটা একেবারেই বিভিন্ন রকমের দুর্বলতায় ভর্তি একটা বড় প্রতারণার আশ্রয় নিয়েছিল এইভাবে করে মানুষকে তোমার নিজের জন্য যেটা ঠিক নয় সেটা তুমি আরেকজনের জন্য কি করি তার কাঁধে দিতে পারো কোনো সময় মানুষ খারাপ জিনিস বিক্রি করে জান আর কি গাড়িতে এত কষ্ট দিচ্ছে বিক্রি করে জান আমি শান্তি পেয়ে গেলাম আর যে কিনে নিল তার বারোটা বাজুক আমি তো শান্তি পেয়ে গেলাম এই ধরনের স্বার্থপর তার মেন্টালিটি আমাদের সমাজে আজকে ঘুরছে এজন্য ব্যবসা বাণিজ্য লেনদেনে মানুষ এত ভয় পায় এত ভয় পায় সে কে কোনখান দিকে কাকে ঠকিয়ে দেবে ব্যবসার নামে বিক্রির নামে কোনখান দিকে ঠকিয়ে দেবে জায়গা কিনতে গেলে মানুষের হিম্মত হয় না কারণ ওই জায়গা কাগজপত্র দলিল প্রমাণ আদৌ আছে কিনা সেই মালিক কিনা আল্লাহ ভালো জানে বা মালিক হলেও এই পর্যন্ত তিনজনের কাছে বিক্রি করে হলছে নাকি আমি প্রথম কাস্টমার এগুলা মহা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় মানুষের জন্য মানুষকে ঠকানো প্রতারণা মুসলমান মুসলমানকে ঠকাবে না একটা ব্যবসা বাণিজ্য করতে মানুষ লাভ তো কিছু করবে এই লাভেরও একটা সীমা থাকা দরকার যে কাপড়টার দাম তিনশো টাকা এটার দাম যদি হাঁকিয়ে বসে নয়শো টাকা তাহলে আমি কত থেকে মোলামুলি দরাদরে শুরু করবেন এক মহামুশকিলের কথা কিছু লোক যারা এগুলো করতে করতে পটু হয়ে গেছে জানে তারা হয়তো দুশো টাকা থেকে শুরু করবে আর কিছু লোক মনে করবে কমপক্ষে অর্ধেক দিয়ে তো শুরু করা দরকার তো সাড়ে টাকা বলে ফেলি এতে খুশি তিনশো টাকার কাপড় অলরেডি সাড়ে টাকা বলে ফেলেছে আরও কাদা করে পাঁচশো ছশো জানিতে পারে তুই এত ঠকাটকি করা মোহাম্মদিন ওয়াসী রহমতুল্লাহ আলী যেভাবে করলেন আরেক স্বাভাবিক ঘটনা তিনি তার কৃতদাসকে পাঠালেন একটা ঘোড়া বা গাধা কিনে আনতে এবং বললেন যে আমার মালিককে পয়সা দেবে তারপরে তিনি একটা আন্দাজ করলেন তিনশো দেড় হাম এরকম কিছু ঠিক হয়েছিল তখন কৃতদাস নিয়ে আসলো তিনি বলেন এইটা তিনশো টাকা কেমনি পেলা যে বেদুই নিয়ে আসছিলো সে বাজারে দক্টর জানে না তো আমি ভালো একটা কায়দা করে তার থেকে আদায় করে ফেলেছি তিনি বলেন তাকে নিয়ে আসো তিনি বললেন তোমার এটার দাম তো তিনশো টাকা না তিনশোদের হামনা অনেক বেশি হবে মানে আপনার খুশি কত হইতে পারে তিনি পাঁচশো ছয়শো বললেন সাতশো বললেন আটশো বললেন পরে শেষ পর্যন্ত প্রায় নয়শোর মতো দিয়ে বললেন যে এটাই তোমার এটার মার্কেট প্রাইস আমি তোমাকে ঠকাইতে চাইনি মুসলমান মুসলমানকে ঠকাইতে পারে না একে অফারকে ঠকাইও না বিক্রয়কারীরা বিক্রেতারা অনেক ঠকায় এরকম মানুষকে ব্যবসা বাণিজ্য ছাড়াও আরও অনেক বিষয় আছে এমনকি ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন দরাদরির প্রসঙ্গ আসে একজন মুসলমান একটা মাছ কিনতে গিয়েছে দরাদরি করছে আরেকজন গিয়ে তার উপরে একটু বেশি দাম দিয়ে তার কথা শেষ না হতেই দাম বাড়িয়ে দেওয়া তা থেকে কিনে নেওয়া যায় নিষেধ এই মাছটা খুব পছন্দ হয়েছে আপনার পছন্দ হয়েছে তুই হাইব্য আখিক আমার তুই হাইব বলে নাফসিক ওই বাচ্চারা যে দাঁড়িয়ে আছে তারা তো পছন্দ হয়েছে এই জন্য নিষেধ হাদিসে যে কোনো মুসলমান যদি কোনো দামাদামি করে দরাদরি করে তাহলে তার দামের উপরে লাভ মেরে আরেকটা দাম দিয়ে ওটা ওই সময় খরিদ করে নিয়ে আসা যায়জ নাই ওয়াইট করবে হয় এই বাচ্চারা আর একটু বলে দাম বাড়িয়ে কিনে নেবে তা না হলে সে চলে যাবে তখন তুমি দাম বলে এটা কিনতে পারো তার আগে না সে থাকা অবস্থায় তার কথা শেষ না হতেই তুমি দাম বাড়িয়ে দিয়ে কিনে নেওয়া না যায়জ গুনা কোনো মুসলমান কোনো মুসলমানে জায়গায় কোনো পরিবারে বিয়ে সাথে প্রস্তাব দিয়েছে কেউ কারো ছেলের বিয়ের জন্য প্রস্তাব দিলে এক জায়গায় পাত্রিটা খুবই ভালো সব দিক থেকে এখন তুমি খবর পেলা ওহো ওই পাত্রিটা তো খুবই ভালো আরে এরা প্রস্তাব দিয়েছে আমি এটা সুযোগ নিয়ে নেই আমি প্রস্তাব দিয়ে দেই আপনার প্রস্তাবটা ওদের কাছে আগের প্রস্তাবের থেকে একটু হাই আপনার প্রদেশন একটু হাই আপনি চট করে প্রস্তাব দিয়ে ফেললেন আর ওই বেচারা আপনার থেকে কিছু নিচু অবস্থায় আছে কিছু কমতি আছে তাদের চট করে প্রস্তাব দিয়ে কনভেন্স এগুলো বিয়ে করে ফেললেন গুনা হয়ে গেছে একজন মুসলমানের প্রস্তাবের উপরে আরেকজন মুসলমান প্রস্তাব দিবে না ওই প্রস্তাবটা যদি একটা কনক্লুশনে আসে তারা হয়তো এগিয়ে গেলো তাদের কিসমতে আসে হয়ে যাক তোমার জন্য আল্লাহ ভালো কিছু রাখবেন আর যদি তারা না আগায় এক পর্যায় মেসেজ চলে আসে যে তারা এখানে নিজেরা আগাচ্ছে না বা ওরা আগাচ্ছে না তার পিসপা হয়ে গেছে তখন গিয়ে আপনি আমি প্রস্তাব দিতে পারি রসুল্লাহ সাল আলিউসাল্লাম এভাবে মুসলমানদেরকে স্বার্থপর হয়ে নিজের স্বার্থটাকে শুধু দেখা এই জিনিসটাকে তিনি উম্মতকে সরিয়ে আনতে চেয়েছেন আর উম্মত ওই দিকেই এখন আমরা ছুটে চলেছি এবং রাজ হাম্বল রহমতুল্লাহ আলী এই হাজিসের ব্যাখ্যার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছেন মুসলমান যখন দেখে কোনো ভাই কোনো বোন উম্মতের কোনো সদস্য গমরাহিতে লিপ্ত হয়ে আছে বদ আমলে লিপ্ত হয়ে আছে গুনার মধ্যে ডুবে আছে তখন সে তাকে অ্যালাউ করতে পারে না যে সে এই কারণে এই এই গুণা করে করে জাহান নামে চলে যাবে সে ফিল করে জাহান নামে গেলে লোকটার কত কষ্ট হবে সে তাকে উদ্ধার করার জন্য অস্থির হয়ে যায় তার দিলে কষ্ট এসে যায় সে তাকে বোঝানোর চেষ্টা করে জান দিয়ে বোঝায় দরদ ভরা মন নিয়ে তার পেছনে দাওয়াতি কাজ করে তার সঙ্গে ঝগড়া ফাঁসাদ শুরু করে দেবে না তার উদ্দেশ্য হচ্ছে এই লোকটাকে যদি আল্লাহ তালা হৃদায়ত দিয়ে দেন তাহলে সে জাহার নাম থেকে নাজাত পেয়ে যাবে কি করে সেটা তিনি অ্যাচিভ করবেন এই জন্য যারা আল্লাহ তালার প্রিয় বান্ধা তারা নিজেদের আমল নিয়েই শুধু নিশ্চিন্তে ঘুমাতে পারেন না অন্য মানুষকে যখন তারা দেখেন গোমরাহিতে আসে তাদের কলজার মধ্যে কষ্ট হয়ে যায় কষ্ট লাগে তারা তাওয়া সবিল হাঁকটে তাওয়া সবিল সবের কাজ করার জন্য মানুষের পিছনে তারা পেরেশানি করে নিজেদের আমল ইবাদতের পাশাপাশি দাওয়াতি কাজে তারা সময় দেয় নিজের খেয়ে অন্যদের পিছনে কাজ করে ঘন্টা পর ঘণ্টা মানুষকে বোঝানোর চেষ্টা করে এবং এভাবে করতে করতে এই দিল নিয়ে তারা আল্লাহর কাছে যায় যে আল্লাহ তোমার বান্দাদেরকে জাহানাবের আগুন থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছি রাসেল সাল্লি সাল্লাম এরকম চেষ্টাই করেছেন তিনি এক্সাম্পল দিয়েছেন আমার এক্সাম্পল হচ্ছে পৃথিবীর মানুষকে আমি জাহান আগুন থেকে বাঁচানোর জন্য প্রাণ দিয়ে কাজ করি আর মানুষ আমার থেকে ছুটে যায় তার এক্সাম্পল হচ্ছে কোনো একটি লোক কোনো জায়গায় আগুন জ্বালালো হয়তো কিছু পাকশাক করার জন্য। আর সেই সময় পতঙ্গপাল ওই প্রকার পাখা গজার পরে তারা আগুন দিকে সবাই সেখানে এগিয়ে আসছে ঝাঁপিয়ে পড়ে আগুনে আত্মাহুতি দিচ্ছে কিন্তু সেই লোকটা এই পতঙ্গ পালকে বলে তোমরা সর এখান থেকে সরে যাও বাধা দেয় সরিয়ে দেয় তোমরা এখানে আসলে তো মরবে কিন্তু তারা কেউ তার কথা শুনে না তার হাতের ফাঁকফাকড় দিয়ে তারা আগুনে পড়ে নিঃশেষ হয়ে যায় জ্বলে ভস্ম হয়ে যায় পৃথিবীর মানুষ এমনই তিনি বললেন আমি যেন তোমাদেরকে কোমর ধরে কোমরের কাপড় ধরে টান দেই। যে তোমরা জাহার নামে দিকে যেও না আর তোমরা তীব্র গতি দিয়ে জাহার নামে দিকে ছুটে যাও আমার হাত থেকে খসে গিয়ে তোমরা জাহান্নামের দিকে দৌড়তে থাকো পৃথিবীর মানুষ এরকম করে যারা দায়েল আল্লাহ তারা মুতাকিন মেনিন তারা পৃথিবীর মানুষের এই সমস্ত কাণ্ড দেখে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে না এবং সেটা করতে গেলে এই মানুষগুলো সব জাহান্নামি হয়ে যাবে শুধু তাই নয় দুনিয়ার মধ্যেও ক্ষতি হয়ে যায় সমাজের মধ্যে আমর বিল মা আর মুনকার উঠে যায় এবং তার করুণ পরিণতি সবাই মিলে সাফার করে ফেস করে মানুষের কল্যাণকামী হয়ে মানুষকে উদ্ধার করার জন্য চেষ্টা করে সবাইকে মুমিন বানাতে চায় কারণ সে বুঝে তার মোমিন হতে গেলে তার জন্য ফায়দা আছে তার জান্নাত দেওয়ার সুযোগ হবে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে কাজে অন্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে অন্যদেরকেও জান্নাতের নামতের দিকে নিয়ে যেতে হবে দর্শক মণ্ডলী আমরা এ বিষয়ের আলোচনা এখানেই সমাপ্ত করতে হচ্ছে আমাদের সময় শেষ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমন একটা দিল দান করুন দিলের মধ্যে এমন ওসাত পয়দা করে দিন দিলকে প্রশস্ত করে দিন আমরা নিজেরা যেন নিজেদের জন্য যেটা পছন্দ করি অন্যের জন্য সেটা পছন্দ করতে পারি আমরা যেন স্বার্থপন্না হয়ে যাই আমাদের ভিতরে যেন স্যাক্রিফাইস ত্যাগ অন্যকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা আল্লাহ দান করেন অবিল্লাহি তৌফিক জজাকুমুল্লাহকুল আল খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত মুখি করে ফেলবে যা দিন পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা क्षित्जीर अनुग्रह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादी समूह कल रगारोटाय सम्प्रचार सकाल दस टाय बांगल्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 নিকটে মনোনীত তিনি যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন জাহাঙ্গীর আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা কাল রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়